জিহাদের মাঠে মেচি বাথাই বেধেছি আমিক মূর তাদের বাচ্ছা নাই তোদের ক্ষমা ওরে নস্তিক মূর বাচ্চা বাচ্ছা নাই তোদের খামা জিহাদের মাঠে মেচি বাতাই বেধেছি আমিাদের মাঠে মেচি বাতাই বেধেছি আমা ওরে নাস্তিক মরু তাদের বাচ্চা নাই তোদের ক্ষমা ওরে নাস্তিকে মরু তাদের বাচ্চা নাই তোদের ক্ষমা নেমেছি মাথায় বেঁধেছি আমা রাসুল প্রেমিক ক্ষুদার সেনা আমরা যে বেরে মুসলমান বুকের তাজা রক্ত দিয়ে রক্ষা করবো দিনের মান दिन मान उदर भेबे देखो चलंत एक उपमा उदर भेबे देखो चलंत एक उपमा জিহাদের মাঠে নেমেছি মাথায় বেঁধেছিহি আমামা ওরে নাস্তে মোর তাদের বাচ্চা নাই তোদের ক্ষমা ওর্তিক মোর তাদের তোদের ক্ষমা জিহাদের মাঠে নেমেছি মাথায় বেঁধেছিহি আমামা মরলে শহিদ বাঁচলে গাজী কোরআন মোদের সংবিধান পুরনো আস্থা আল্লাহ রূপর থাকলে সে তো মুসলমান সংবিধান পুরনো আস্থা আল্লাহ রুপর থাকলে সেত মুসলমান মুসলমানের হুঙ্কার যেন বিপ্লবী একদামা মুসলমানের হুঙ্কার যেন বিপিল একদা মামা জিহাদের মাঠে নেমেছি মাথায় বেঁধেছি আমা ওরে নাস্তিক মোর তাদের বাচ্চা নাই তোদের ক্ষমা ওরে নাস্তিক মোর তাদের বাচ্চা নাই তোদের ক্ষমা জিহাদের মাঠে নেমেছি মাথায় বেঁধেছি আমা बिल शक्त कभु आपते नेता मुदर सिंह पुरुषा शक्ति साथे नोधे सिंह पुरुषी फिर सेना छय अप्रिल लंग मार्च जान आंदोलन सूचना এপ্রিল লং মার্চ যেন আন্দোলনের সূচনা জিহাদের মাঠে নেমেছি মাথায় বেঁধেছিহি আমামা ওরে নাস্তিক মুর বাচ্চা বাপচা নাই তোদের ক্ষমা ওরে নাস্তিক মূর তাদের নাই তোদের ক্ষমা জিহাদের মাঠে নেমেছি মাথায় বেঁধেছিহি আমা মা গতিহারা নীতিহারা এটা কেমন রাজনীতি দেশটাকে লুট করে খাবে জনগণের সব ক্ষতি গতিহারা নীতিহারা হারা এটা কেমন রাজনীতি দেশটাকে লুট করে খাবে জনগণের সব ক্ষতি ইসলামের আন্দোলন এবারর কেউ ঠে কাতে পারবে না ইসলামের আন্দোলন এবারর কেউ ঠে কাতে পারবে না জিহাজের মাঠে নেমেছি বচাই বেদে আমামা ওরে নাস্তিক মূর তাদের বাচ্ছা নাই তোদের খমা ওরে নস্তিক মূর্তাদের বাচ্চা নাই তোদের ক্ষমা। যেহাদের মাঠে নেমেছি আমামা লম্পটের আড্ডা খানা যেন দেশটারে ধর্মের বানাইলের আঘাত হানলে জলে মুসলিম অন্তরে লম্পটেরি ই আড্ডা খানা বানাইলো যেন দেশটারে ধর্মের উপর আঘাত হানলে জলে মুসলিম অন্তরে তাই তো জাগলো বিশ্ব মুসলিম ইমানের চেতনা তাই তো জাগলো বিশ্ব মুসলিম ইমানের চেতনা জিহাদের মাঠে নেমেছি মাথায় বেঁধেছি আমামা ওরে নাস্তিক মুরু তাদের বাচ্চা নাই তোদের ক্ষমা ওরে নাস্তিক মোর তাদের বাচ্চা নাই তোদের ক্ষমা জিহাদেরে মাঠে মেচি মাথায় বেধেছি আমামা জিহাদেরে মাঠে মেচি মাথায় বেধেছিহি আমামা জিহাদেরে মাঠে নেমেছি মাথায় বেধেছিহি আমা জিহাদেরে মাঠে মেচি মাথায় বেধে চিহি আমা